আলোচিত হবে সিরাতে আমরা এখন অবস্থান করছি হিজরির চতুর্থ বর্ষে নবীজ সাল আলীনা আসার পর থেকেই প্রতিটি মুহূর্ত ব্যস্ত ছিলেন ইসলামী রাষ্ট্রকে একটি সঠিক ভিত্তির উপর গড়ে তোলা এবং অভ্যন্তরীণ ও বহিঃত্রুর হাত থেকে প্রতিরক্ষা নিশ্চিত করা এই তিনি প্রথম বছরে মদিনায় চারটি প্রজেক্ট হাতে নেন যার মাধ্যমে তিনি ইসলামী রাষ্ট্রের রূপরেখা সামাজিক কাঠামো এবং প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলেন যা আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি হিজড়ির দ্বিতীয় বর্ষে সংঘটিত হয় বদর যুদ্ধ। যে যুদ্ধে মুসলিমরা আল্লাহ সাহায্যে কোরাইশদের শোচনীয় পরাজিত করে আর ওখদের যুদ্ধ সংঘটিত হয়েছে ঠিক তার পরের বছরেই অর্থাৎ হিজরির তৃতীয় বছরে এই যুদ্ধে মুসলিমরা কোরাইশদের কাছে পরাজিত হয় আর সে সুযোগে আরবের বেশ কিছু গোত্র মুসলিমদের বিরুদ্ধে উঠে পড়ে লাগে এবং ষড়যন্ত্র করা শুরু করে গত পর্বে আমরা সেই কাহিনীগুলো আলোচনা করেছি আজকের পর্বে আমাদের মূল আলোচনা মদিনার ইসলামী রাষ্ট্রের অভ্যন্তরীণ শত্রু ইহুদি গোত্র বনু নাজিরের বিরুদ্ধে পরিচালিত অভিযান নিয়ে। কিছু আলোচনা করব মোদিনায় ছিল তিনটি ইহুদি গোত্র বন কায়নোকা বনু নাজির এবং বনো করায়জা আল্লা রসুল সাল্লাহ আলি ওয়াসালাম যখন মোদিনায় এলেন তারা তাকে শাসক হিসেবে মেনে নিয়েছিল আল্লাহ রসুল আশা করেছিলেন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 বদযযুদ্ধের পর তাদের পাড়াবাড়ির মাত্রা বেড়ে যায় এবং এক পর্যায়ে একটি ঘটনার রেশ ধরে তারা বিদ্রোহ করে বসে এরপর তাদেরকে মদিনা থেকে বের করে দেয়া হয় আজকে আমরা আলোচনা করব ঘটনা। বদরযুদ্ধের পর ইসলাম বিদ্বেষী নেতা কাব এ আশরাফকে কিভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আগে আলোচনা করেছি কত্যাকাণ্ড ছিল মদিনার ইহুদিদের জন্য একটা কঠিন সতর্কবার্তা বিশেষ করে বনু নাজিরের জন্য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 তবে যেই ঘটনাটি সরাসরি বনোনাজির সাথে মুসলিমদের সংঘাতের সূচনা করে সেটি ঘটেছিল হত্যাকাণ্ডে একজন মুসলিম আর তিনি হচ্ছেন উমাইয়া আদামারি তিনি যখন মদিনায় ফিরছিলেন তখন পথেই বনু আমর গোত্রের দুই লোকের সাথে দেখা হয় এই বনু আমর গোত্রই বীর এ মানার জড়িত ছিল জন সাহাবিকে হারিয়ে উমাইয়া তখন শোকে কাতর মনের মধ্যে খব দাও দাও করে চলছে প্রতিশোধ নেবার সুযোগ এভাবে সামনে এসে পড়বে তিনি ভাবেননি তিনি বনু আমরের লোক দুটোকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেললেন কাজটি তার জ্ঞান অনুসারে ঠিকই ছিল কারণ তারা ছিল শত্রুকোত্রের কিন্তু এটা তার জানা ছিল না যে এই দুই লোক বনু আমরের হলেও তারা রসুল্লা সাল্ল আলহিউসালামের কাছ থেকে আমার নিয়ে এসেছে অর্থাৎ নিরাপত্তাপ্রাপ্ত এই রসুল্লাহ শুনে বললেন তুমি এমন দুই লোককে হত্যা করেছো যাদের জন্য তিনি রক্তপণ দিলেন এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিধান লক্ষণীয় কোন কাফেরকে হত্যা করার জন্য মুসলিমকে হত্যা করা হয় না ওমাইয়াদহু এমন দুজন লোককে হত্যা করেন যাদেরকে হত্যা করা ছিল বেআইনি কিন্তু এর শাস্তি স্বরূপ তাকে হত্যা করা হয়নি বরং রক্তপণ শোধ করতে হয়েছে সাথে ইহুদীদের চুক্তির একটি ধারা অনুসারে রক্তপন পরিশোধের ব্যাপারে মুসলিম ও ইহুদিরা পরস্পর পরস্পরকে সাহায্য করার ব্যাপারে আইনগতভাবে বাধ্য ছিল বনু আমরের এই দুই লোককে হত্যা করার পর তাই রসুল্লাহ সাল্লাহু আলী হাসলাম কয়েকজন সাহাবিকে নিয়ে ইহুদীদের বনু নাজির করতে গেলেন বনু নাজিরা প্রথমে আলিহাস্লাম একটি দেয়ালের পাশে বসে বললেন বনু আমারের দুই লোককে ভুলক্রমে হত্যা করা হয়েছে তাদের রক্তপণ পরিষদের ব্যাপারে তোমাদের সাহায্য কামনা করছি তারা বলল ঠিক আছে আপনি বসুন খাওয়া করুন আমরা বিষয়টা দেখছি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 কিন্তু তাদের এই পরিকল্পনার কথা জিবরিল আলাইসালাম রসুল আলী জানিয়ে দেন তিনি কাউকে কিছু না বলে তৎক্ষণাৎ উঠে পড়েন এবং মোদিনা চলে আসেন সাহাবিরা তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলেন তারপরে তারাও মোদিনা ফিরে আসলেন কোরআনে আল্লাহ এই ঘটনাটাই উল্লেখ করেছেন ুহ্লী নমনু কু নিম চল্লো ইয়ারাই খুম ইসমক ইসম কৌ মুন ঐয়বসুতু ইরাইম ঐ দিহু সহম হে মোমিনগণ তোমরা স্মরণ করো তোমাদের উপর আল্লাহ সেই নিয়ামত যখন একটি জনগোষ্ঠী তোমাদের উপর হাত ওঠাতে উদ্যত হয়েছিল তখন আল্লাহ তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত রাখলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপরই মোমিনরা যেন তাওল করে সুর আল মায়দা আয়াত একারো এর আগেও ইহুদিরা বিভিন্ন সময়ে মুসলিমদের সাথে শত্রুতা করে এসেছে এর আগে তারা আহলুসুফার এক মুসলিমকে হত্যা করতে চেয়েছিল তাদের নেতা মুব ওকবা উহুদের যুদ্ধে কুরাইশদের গোপনে সাহায্য করেছিল চুক্তির শর্ত অনুযায়ী তারা মুসলিমদের বদর এবং উহুদের সাহায্য করেনি উল্টো তাদের নেতা সালাম মিশকাম মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের পরিচালিত একটি সামরিক অভিযানে তাদের স্পর্শকাতর তথ্য দিয়ে সাহায্য করে এবং আবু সুফিয়ানকে আতিথিহতা করে এত কিছু সত্ত্বেও রসুল্লাহ সাল্লু আলিউসালাম তাদেরকে মোদিনা থেকে বহিষ্কার করেননি যদিও এগুলো ছিল মদিনা সনদের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু এবারের ষড়যন্ত্র সবকিছু সীমা ছাড়িয়ে যায় রসুল্লাহ আলিউসালকে হত্যা করার চেষ্টা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা সামিল বরং তার চেয়েও মারাত্মক রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম এবার কঠোর পদক্ষেপ নিলেন বনু নাজির গোত্রকে দশ দিনের আলটিমেটাম দেন তিনি তাদের উদ্দেশ্যে বলেন আমি আল্লাহর প্রেরিত নবী তিনি আদেশ করেছেন তোমরা আমার শহর ছেড়ে চলে যাও কারণ তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার সাথে কৃত চুক্তি ভঙ্গ আমি তোমাদের চলে যাওয়ার জন্য দশ দিন সময় দিচ্ছি এরপর যদি কাউকে দেখা যায় তাহলে তাকে হত্যা করা হবে রসুল এই কথাগুলো বন নাজিরের কাছে পৌঁছে দেন মুহাম্মদ এ বিন মাসলামা রদিয়ালহ কিছুদিন আগেও জাহিলিয়াতের যুগে এই মুহাম্মদ এ বিন ছিলেন বনুনাজির কোচের বন্ধু তারা তাকে দেখে অবাক তারা বলল আমরা ভাবতেই পারি না যে তুমি মুহাম্মদ কি করে আমাদের কাছে এই রকম একটা খবর আনতে পারো জবাবে মাসলাম মোহাম্মদ রানহ বললেন সেই দিন আর নেই ইসলাম আমাদের বদলে দিয়েছে অতীতের সমস্ত বন্ধুত্ব আর মিত্রতা বাতিল হয়ে গেছে মোহাম্মদ মাসলাম রদ আনহুর কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম তাকে একটি নতুন পরিচয় দিয়েছে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 ইহুদিদের সময় দেয়া হয়েছিল দশ দিন ইহুদিরা বরাবরের মতোই ছিল কা কাুষ প্রজাতির আলটিমেটাম পেয়ে প্রথমে তারা চলে যেতে রাজি হয় কিন্তু তাদের পাশে এসে দাঁড়াল তাদের আধ্যাত্মিক গুরু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই সে বলল ভাইয়েরা তোমরা দৃঢ় থাকো প্রতিরোধ গড়ে তোল আমরা তোমাদের সাথে আছি তোমাদের আক্রমণ করা হলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব তোমাদের পরিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে চলে যাব আমার সাথে আমার গোত্রের ও আরবের অন্যান্য গোত্র থেকে আরো দুই হাজার লোক আছে যারা আমাদের পক্ষে আছে শত্রুরা তোমাদের আক্রমণ করলে তারা তোমাদের জন্য দিতে প্রস্তুত। লক্ষণীয় আব্দুল্লা ইসলাম গ্রহণের আগে ছিল মুশ্রিক আর বনুনাজির গোত্র হচ্ছে ইহুদি কিন্তু মুসলিমদের বিরোধিতায় তারা একেবারে গলায় গলায় ভাই হয়ে গেল আব্দুল্লাহবিন উবাইয়ের আশ্বাস পেয়ে বনুনাজিরের ইহুদিরা কিছুটা সাহস পেল বলা চলে একরকম ঝোকের মাথায় প্রতিরোধের সিদ্ধান্ত নিয়ে নিল তাদের নেতা হুয়াইবেন আখতাব রসুল্লাহ সাল্লু আলহামের কাছে বার্তা পাঠাল আমরা মদিনা ছাড়ছি না আপনি যা খুশি করেন দেখে নেব এই চিঠি পেয়ে রসুল্লাহ সালু আলহাম ও মুসলিমরা চিৎকার করে উঠলেন আল্লাহ আকবর নবীজি সাল্লু আলহিহাস্লাম এরপর তার মুজাহিদ বাহিনী নিয়ে বনু নাজির গোত্রের দুর্গ অবরোধ করলেন এই কৌশলটি একটি সুপ্রসিদ্ধ সামরিক কৌশল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 এবং ফিরে যেতে বাধ্য হয় আল্লাহ আলী বনুন কোত্রকে অবরোধ করলেন অন্যদিকে বনু নাজির কোত্র কোনো সেনাবাহিনী নিয়ে লড়াই না করে দুর্গ বন্ধ করে ভেতরে বসে থাকলো। বনু নাজির কোত্রের বেশ ভালোই ধনসম্পদ ছিল তাদের নিজেদের দুর্গ ছিল দুর্গের বাইরে প্রচুর আবাদী জমি বিশাল খেচুড়ে বাগান এগুলোর উপরেই তাদের জীবিকা নির্ভর করত তারা আশা করছিল মুসলিমরা অপরোধ করতে করতে একসময় ক্লান্ত বিরক্ত হয়ে চলে যাবে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 তাই তারা আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল বরু নাজিরকে অনুরোধ করল যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা মদিনা ছেড়ে চলে যেতে সম্মত হল সহায় সম্পদ নিয়ে নিরাপদে চলে যাবার অনুমতি চাইল রস আলি স্লাম রাজি হলেন তবে কয়েকটি শর্ত দিলেন এক সাথে কোন অস্ত্র নেওয়া যাবে না দুই একটা ওটের পিঠে যতটুকু মাল বহন করা যায় শুধু ততটুকু মালামালেই নেওয়া যাবে তিন প্রতি তিনজনের জন্য একটি করে উট বরাদ্দ থাকবে পুরো ব্যাপারটি দেখভাল করার দায়িত্ব পড়ে মোহাম্মদে বিন মাসলামা রাজিয়াল ইহদিরা ছিল পয়সা পাগল বননাজিরের মদিনা ছেড়ে যাবার এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একটা উটের পিঠে যে যত পারছে টাকা পয়সা ভরে নিচ্ছে কেউ কেউ তো ঘরের দরজার চৌকাক ভেঙে উটের পিঠে তুলে নিল ছয়শ উটের পিঠে যে যা পারল সব বোঝায় করে নিল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 তারা চাচ্ছিল তাদের এই লজ্জাজনক নির্বাসনে কেউ তাদের নিয়ে হাসাহাসি না করুক মুসলিমরা যেন তাদের এই পলায়ন উপভোগ করতে না পারে এই জন্য তারা তাদের বহরের পেছনে গায়িকা দিয়ে গান বাজনা করতে করতে ভেগে গেল কাপুরুষ পরাজিত বন নাজির করত্রের একটি অংশ চলে গেল শামে আরেকটি অংশ গেল খাইবারে খায়বারে তাদেরকে বরণ করা হয় বীরের মতো করে তাদেরকে অভ্যর্থনা জানাতে মহিলা আর কম বয়সী বাচ্চারা নেমে আসে উপহার দিয়ে খঞ্জনী আর বাসি বাজিয়ে নেচে গে গর্ব আর সাথে তাদেরকে বরণ করে নেওয়া হয় একটা পরাজিত গোত্রকে এভাবে সংবর্ধনা দেওয়ার দৃষ্টান্ত থেকে আমরা কী কি শিক্ষা পাই আল্লাহ পবিত্র কর আনের একটি সুরা জোড়ে বনু নাজিরের অভিযান নিয়ে আলোচনা করেছেন আর সেটি হচ্ছে সুরা আল হাসার আবদুল্লাহ আব্বাস রানহ সুরা হাসরকে বলতেন সুরা বনু নাজির কারণ এই সুরয়ে তাদেরকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে যেমন আমরা দেখেছি সুরা আনফালে বদর সুরা আলে ইমরানে এহুদ নিয়ে আল্লাহ তালা অনেক আয়াত নাজিল করেছেন এই সুরায় আল্লাহলা যুদ্ধলব্ধ সম্পদের বিধান নিয়ে কথা বলেছেন ইহুদি এবং মুনাফিকদের অন্তরের অবস্থা প্রকাশ করেছেন এবং সবশেষে আল্লাহ নিজের কিছু চমৎকার নাম ও গুণাবলী আমাদের সামনে তুলে ধরেছেন আমরা এখন সুরা হাসরের আলোকে বনোনাজির অভিযান থেকে প্রাপ্ত শিক্ষা নিয়ে আলোচনা করব প্রথম শিক্ষা। আল্লাহ তালা মুসলিমদের ব্যাপারে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি করার মাধ্যমে তাদের দুর্বল করে দেন আল্লাহ বলেন হুম হসুন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 बननाजीर अभिजान प्राप्त युद्धलब्ध सम्पद बदर मत कर भागाभागी एर एक नतून विधान प्रवर्तित हल्ला আল্লাহ তাদের অর্থাৎ ইহুদিদের নিকট থেকে তার রসুল ফাই হিসাবে যা তোমরা তার জন্য কোন ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করো বরং আল্লাহ তার রসুলগণকে যাদের উপর ইচ্ছা কর্তৃত্র প্রদান করেন আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান আয়াত যুদ্ধের পর সৈন্যরা যুদ্ধক্ষেত্রে যেসব মালামাল লাভ করে সেগুলোকে বলা হয় গণিমাহ আর কাফিরদের যে সম্পদ তাদের সাথে যুদ্ধ ছাড়াই মুসলিমরা বদরযুদ্ধে মুসলিমরা ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে যুদ্ধে অংশ নিয়ে গণিমত লাভ করেছিল আর বনু নাজিরের অবরোধের পর মুসলিমরা লাভ করে ফাই কারণ বন নাজিরের সাথে কোনো যুদ্ধ হয়নি অস্ত্র প্রয়োগ ছাড়াই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 सुरहसर सत नम्बर आयाते मुस्कृत प्राप्तलब्ध सम्पर ब्यापारे अल्लाह एक साधारण नीति प्रणयन करलू ফলি লহিদি কুর্দলমসি নি অবিসি কৈল কূনদূল কৈল কূনদূল বৈনল অমুর্সূলু ফ وَمَا نَهَاكُمْ عَنْهُ ফু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 তা থেকে বিরত থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ কঠিন শাস্তি তা বনুনের অভিযানের পর রসুল্লা সালু আলী কাইস রে ডেকে বললেন তোমার লোকদের ডেকে নিয়ে আসো। আসি আনহু জানতে চাইলেন খাজরাজের লোকদের ডেকে আনব নবীজি বললেন না আনসারদের সবাইকে ডাকো আনসাররা সবাই হাজির হলেন নবীজি সাল্লু আলহিহাস্লাম আল্লাহর প্রশংসা করলেন আনসারদের কিছু গুণের কথা উল্লেখ করলেন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 লম ইনসকুয় পূলনলি ইীন কস আহলি কিত বিজু তুম উহিজ তুম নমা কুমুফি কুম আহদ ইং কোথিল তুম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 অন্য কৌমুয় হুক জমিয়ান ইর হসনতিন অসুহ বৈনহু শবী প্রকৃতপক্ষে তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা তোমাদেরই ভয় বেশি এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় তারা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যদি করেও সেটা তারা করবে কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা দুর্গ প্রাচীরের অন্তরাল থেকে তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করছ অথচ তাদের শতধা বিচ্ছিন্ন এটা এই জন্য যে তারা এক নির্বোধ সম্প্রদায় আল আয়া তেরো এবং চোদ্দ কাপুরুষতা কাফির সেনাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সুরক্ষিত অবস্থা ছাড়া তারা যুদ্ধ করে না যুদ্ধ করতে চায় না তাদের এই চারিত্রিক দিকটি বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গেকে প্রকাশ পেয়েছে যেমন রসুল্লা সাল্ল আলী সময় দেখা যায় যে তারা দুর্গের ভেতরে নিজেদের সুরক্ষিত রেখে যুদ্ধ করত ক্রুসের যুদ্ধের সময়ও তাই সিরিয়াতে ক্রুসের বানানো কিছু দুর্গ এখনও দেখতে পাওয়া যায় স্থাপত্য শৈলীর বিচারে সেগুলো খুবই চমৎকার এই দুর্গগুলোর ভেতর থেকে তারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করত আসলে এই দুর্গগুলো তাদের অন্তরের ভীতির নিদর্শন বর্তমান সময়েও আল্লাহর দুঃশনরা ফিলিস্তিনে প্রাচীর বানিয়ে রেখেছে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 আল্লাহ ইহুদীদের প্রতি মুনাফিকদের অঙ্গীকারকে তুলনা করেছেন আদম সন্তানের প্রতি করা সাথে। যেমন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ঠিক তেমনি মুনাফিকরাও ইহুদিদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কু অবল অমৃহিম كَفَرَ قَالَ শৈ পানি ইস কিল কাল ইং কী আলম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 তারা শয়তানের মত যে মানুষকে কাফির হতে বলে অতঃর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি বিশ্ব পালন আল্লাহ আল্লাহকে ভয় করি অতপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান নামে যাবে এবং চিরকাল তথায় বাস করবে এটাই জালিমদের শাস্তি আল আলহাসর পনেরো থেকে সতেরো পঞ্চম শিক্ষা আখিরাতের কথা স্মরণে রাখা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 সেটি হচ্ছে কারো সন্তান যদি জন্মের পর না বাঁচে তখন পরবর্তী সন্তানকে ইহুদি বানালে তার সন্তানরা বেঁচে যাবে এভাবে তাদের অনেকের সন্তানই ইহুদি হিসেবে বড় হচ্ছিল যখন বন নাজির গোত্রকে বহিষ্কার করা হলো, তখন কিছু লোকজন রসুল্লাহ সাল্লু আলিহামকে জিজ্ঞেস করল আমাদের কিছু সন্তান ও ভাই তো তাদের সাথে আছে আমরা এখন কি করব রসুল্লাহ সালু আলিউসালাম এই ব্যাপারে ওয়াহি নাজির হওয়া না পর্যন্ত কোনো জবাব দিলেন না এরপর অবতীর্ণ হল সুরবাকার দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াত সেখানে বলা হয়েছে লা লাফিদ্দিন দিনের ব্যাপারে কোন বাড়াবাড়ি নেই সত্যের পথ আর মিথ্যার পথ দুটোই পরিষ্কার আলী হাসলাম তাদেরকে বললেন তোমাদের ভাই ও সন্তানদের যে কোনো একটি পথ বেছে নিতে বলো তারা যদি তোমাদের পছন্দ করে তাহলে তোমাদের সাথে থাকবে আর যদি তারা ইহুদিদের সাথে থাকতে চায় তাহলে তাদের চলে যেতে দাও অর্থাৎ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 এরপর তিনি মনোযোগ নজদের গোত্রগুলোর দিকে আরবের শত্রু ভাবাপন্ন গোত্রগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়াটা ছিল সময়ের দাবি জাতা অভিযান সেই উদ্দেশ্যে সংঘটি হয়েছে নজদের গোত্রগুলো এরই মাঝে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা ও শত্রুতা করেছে সত্তর জন সাহাবিকে হত্যা করেছিল নজদেরই একটি গোত্র এর জবাবে আল্লা রসুল্লাহ আলহাম চারশো জন সাহাবিকে নিয়ে অভিযানে বের হন এবারের টার্গেট গাতাফানের দুই গোত্র বনু মহারিবনু আলাবা। এই অভিযানই ইতিহাসে জাতা নামে পরিচিত রিকা মানে এই অভিযানকে কেন জাত আর রিকা বলা হয় সেই জবাব দিয়েছেন অভিযানে অংশ নেয়া এক যোদ্ধা আবু মুসা আল আশআরি রাজেলাহু অভিযানের বর্ণনা তিনি বলেন আমরা আল্লাহর রসুলের সাথে একটি অভিযানে বের হলাম প্রতি ছয় জনের জন্য বরাদ্দ হলো একটি করে উঠ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 नतुन एक पन्थाएं जमत सलादाय वर्णित अल्लाह बोल तुम तुम ईफ तुम हुम 1. فَالتَقُمْ طَائِفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ 2. فإذا, فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِّنْ وَرَائِكُمْ 3. وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا 17. طَائِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا فَلْيُصَلُوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ 18. وَدَّى الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً ওলজু হালাই নদর অউকু তুমা ঔকু তুম আশিহতকুম ইহ আদলি ক ফিরীন আদবীন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 যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে কিন্তু তোমাদের কোন দোষ নেই যদি বৃষ্টিবাদলের জন্য তোমাদের কষ্ট হয় বা তোমাদের অসুখ হয় আর তোমরা অস্ত্র রেখে দাও কিন্তু অবশ্যই থাকবে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরানিসা আয়াত একশো এই সালাতের নিয়ম হল প্রথমে অর্ধেক সৈন্য ইমামের পেছনে সালাত আদায় করবে আর বাকি রাগ পাহারা দেবে প্রথম রাকাতের পর ইমাম দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে থাকবে প্রথম দল তখন নিজেরা দ্বিতীয় রাকাত পরে সালাত শেষ করবে এরপর দ্বিতীয় দল এগিয়ে আসবে ইমামের দ্বিতীয় রাকাতের সাথে নিজেরা প্রথম রাখাত পড়বে ইমাম বসা অবস্থায় তারা নিজেরা দ্বিতীয় রাকাত আদায় করে সালাত শেষ করবে এটা নিয়ে কিছু ভিন্ন মতো আছে এই সালাতের নাম হল সালাতুল খৌফ তবে এই আলোচনায় দেখার বিষয় হল সালাতুল খৌফ ফিক নয় বরং সালাতের গুরুত্ব সালাতের গুরুত্ব এতটায় বেশি যে শত্রু সীমানায় জীবন মরণ অবস্থাতেও সালাত আদায় করতে হবে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 অভিযানে মুসলিমরা এক মুশ্রিক নারীকে আটক করেছিলেন সেই মহিলা স্বামী তখন প্রতিজ্ঞা করে সাহাবিদের মধ্যে কাউকে না সে হত্যা করবেই হত্যা না করে সে নিজের দেশে ফিরে যাবে না এই কারণে নিরাপত্তার জন্য সেই রাতে রসুল্লাহ সাল্লু আলী ওসালাম আম্মার এ বিন ইয়াসির রাজিয়াল আনহু এবং আব্বাদ এ বিন বিশর রাজিয়াল আনহুকে প্রহরী হিসেবে নিযুক্ত করলেন তাদের ঘটনাটা খুবই চমৎকার দুজন পালাক্রমে পাহারা দিচ্ছেন আম্মারের ঘুমের পালা এলো।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 আম্মার রা দে ঘুম থেকে ডাকলেন আম্মার উঠে দেখলেন আব্বাদের শরীর রক্তে ভিজে যাচ্ছে সুবাহ আল্লাহ আপনি এতক্ষণ আমাকে ঘুম থেকে ডাকলেন না কেন সুরাটা শেষ না করে তিলাওয়াত আল্লাহ আজ যদি পাহারা দায়িত্বে না থাকতাম তাহলে সুরাটা শেষ না হওয়া পর্যন্ত তিলাওয়াত চালিয়ে যেতাম মৃত্যু হলেও পরোয়া করতাম না কোরআনের প্রতি সাহাবিদের এই এক অদ্ভুত রকমের ভালোবাসা একটা মানুষকে একের পর এক তীরবিদ্ধ করে যাচ্ছে কিন্তু তার মন পড়ে আছে তিলাওয়াতে আবার তিলাওয়াতে বিপর হয়েও মানুষরা তার দায়িত্ব ভোলেননি পাহারা দেওয়ার কথা তা ঠিকই মনে ছিল এভাবেই সাহাবিরা তাদের দায়িত্বের মাঝে ভারসাম্য রক্ষা করতেন আমরা আমাদের শেষ করব একটি চমৎকার কাহিনী দিয়ে এই কাহিনীর মাধ্যমে আমরা রসুল্লা সাল্লু আলহি ওসাল্লামের চরিত্রের নতুন একটি দিক আবিষ্কার করব এটি জা তার রিকা অভিযানের ঘটনা সেই অভিযানে অংশ নিয়েছিলেন তরুণ সাহাবি জা বিরেবনা আব্দুল্লাহ রদুল্লাহ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 তো আমি রসুল্লাহ সাল্লাস্লামের সাথে গল্প করতে করতে চলছি হঠাৎ তিনি বললেন যাবে তোমার আমার কাছে বিক্রি করবে আমি বললাম না আমি আপনাকে এমনি দিয়ে বললেন না না আমি কিনতে চাই আমি জানতে চাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে কত দেবেন একদিন হাম দিলে হবে রসুল্লাহ রসিকতা করলেন না তাহলে তো আমি ঠকে যাব রসুল্লাহ এবার বললেন ঠিক আছে তাহলে দুই দিন হাম দিলে চলবে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 রসুল্লার মধ্যে গাম্ভীর্য ছিল না তরুণ সাহাবিদের সাথে বন্ধুর মতো মিশে যেতেন তাদের সাথে করতেন। আর সাথে সাথেই জড়তা করতেন না একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও তারা কথা বলতেন কথাবার্তার এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহু আলহিউ আসালাম জাবিরকে জিজ্ঞেস করলেন তার বিয়ের কথা আচ্ছা জাবির তুমি কি বিবাহিত জাবির বলেন হ্যাঁ রসুল্লাহ বিয়ে করেছি কুমারী জাবির বললেন না রসল্লা জিজ্ঞেস করলেন কুমারী বিয়ে করলে না কেন তাহলে তো তার সাথে হাসি হাসিচারটা করতে পারতে সেও জাবির বললেন আসলে আমার বাবা সাত মে রেখে মারা গেছেন তাদের দেখাশোনার জন্য অভিজ্ঞ মানুষ প্রয়োজন তাই ইচ্ছে করেই বয়স্ক একজনকে বিয়ে করেছে ইনশাল্লাহ আমার মনে হয় তুমি ঠিকই কাজ করেছ রসুল্লা সাল্ল আলী আসলাম জাবির এর ওয়ালিমার আয়োজন করতে চাইলেন বললেন শোনো জাবির আমরা যদি সিরারে পৌঁছতে পারি তাহলে কিছু উট জবাই করব রাতটা সেখানে কাটাব তোমরা আমাদের জন্য বালিশের ব্যবস্থা করো। বললেন, আমাদের তো বালিশ নেই আল্লা রসুল্লাহ অভয় দিলেন চিন্তা কর এখন না থাকলেও তখন থাকবে সিরারে সেদিন জাবিরের বিয়ে উপলক্ষ্যে উট জবাই করা হল রসুল্লাহ জাবিরকে স্ত্রীর সাথে রাত কাটাতে বললেন পরদিন সকালে কথা জাবির বর্ণনা করেন পরদিন সকালে সেই উটটা নিয়ে বের হলাম রসুল্লার ঘরে দরজার সামনে উটটাকে বেঁধে রেখে আসলাম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 সাহাবেদের সাথে ছিলেন অন্তরঙ্গ বন্ধুর মতল ছিলেন এমন একজন মানুষ যার কাছে মনের সব কথা খুলে বলা যায় নির্দিধায় আমরা আর একটি অভিযানের ঘটনা দিয়ে আজকের পর্ব শেষ করছি আর সেটা হচ্ছে বদর আল মাদ বদর হয়েছিল হিজড়ি দ্বিতীয় বর্ষে আর ওখুদ তৃতীয় বর্ষে এর রেশ ধরে হিজড়ি চতুর্থ বছরে কাফিরদের নেতা আবু সুফিয়ান মুসলিমদের তৃতীয়বারের মতো চ্যালেঞ্জ করে সে দুই হাজার সৈন্যের শক্তিশালী একটি দল নিয়ে মক্কাত্যাগ করে কিন্তু কিছু পথ যাওয়ার পর সে মন পরিবর্তন করে সবার উদ্দেশ্যে বলে আমার মতে সচ্ছলতার বছর ছাড়া যুদ্ধে অংশ নেওয়া সমীচীন হবে না বরং যেই বছর তৃপ্তির সাথে পশুদের খাসপাতা খাওয়াতে পারবে এবং নিজেদের ইচ্ছে মতো দুধ পান করতে পারবে সেই বছরই যুদ্ধ করা ভালো হবে এবার শুষ্ক মৌসুম আমরা ফিরে যাচ্ছি তোমরাও ফিরে চলো হতে পারে এই কথাগুলো আবুসুফিয়ানের অজুহাত মাত্র মুসলিমদের সাথে কুরাইশরা এর আগেও খুব একটা সুবিধা করতে পারেনি হয়তো ঝোঁকের বসে সে চ্যালেঞ্জ করে বসেছে কিন্তু বুঝতে পারছে খুব একটা সুবিধা করা যাবে না কিন্তু রসল আলহামের দৃঢ়তায় কোনো ফাটল ধরেনি। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় দেড় হাজার মুজাহিদ নিয়ে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম শিবির স্থাপন করলেন সেখানে আট দিন অবস্থান করলেন ওদিকে কুরাইশদের দেখা নেই সেখানে অবস্থানকালে তার সাথে দেখা হয় গোত্রের সাথে এই সাথে মুসলিমদের শান্তি চুক্তি ছিল মুখ আলামকে জিজ্ঞেস করল আপনারা কি কুরাইসদের সাথে যুদ্ধ করার জন্য এখানে এসেছেন রসুল্লাহ সালু আলি ইসলাম বললেন হ্যাঁ আমরা সেজন্য এসেছি আর তোমরা যদি চাও তাহলে তোমরা আমাদের সাথে যে চুক্তি করেছিলে তা প্রত্যাহার করতে পারো সেক্ষেত্রে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 মুসলিমরা এখন বিপাকে পরে শান্তি চুক্তি করে আর শান্তি চুক্তির নামে যা হয় তা লাঞ্চনা আর অবমাননা ছাড়া আর কিছুই না অথচ রসল সাল্লিম যখন কারোর সাথে চুক্তি করতেন সেটা প্রতিপক্ষের চাপে করতেন না মুসলিমরা দুর্বল বলে শান্তি চুক্তি করতেন এমন হতো না মুসলিমরা শক্তিশালী তা তিনি পরিষ্কার করেই অপর পক্ষকে বুঝিয়ে দেন আজকের পর্ব আমরা এখানে শেষ করছি আর এর মাধ্যমে আমরা হিজড়ি চতুর্থ বর্ষের ঘটনা শেষ করলাম ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা হিজড়ি পঞ্চম বর্ষে প্রবেশ করবো ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনড মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল কম স্ল্যাশ